বাংলাদেশে বিশ টিভি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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদানিল্লাহি نحমদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাবিউ মা উংসিলা ইলাইকুম অলা তাত্তাবি ও সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি শরীয়ত অনুসরণের পদ্ধতির বিষয়ে এক্ষুনি আমরা পঞ্চম একটি বিষয়ে আলোচনা করব। শরীয়ত অনুসরণ করতে গিয়ে আমি কখনো লক্ষ্য করব না এই বা এই দোহায় দেব না যে কতজন ব্যক্তি সেটা মানছেন কতজন ব্যক্তি সেটা বলছেন কোন দেশে চালু আছে কোন মাঝাবে চালু নেই কোন মাঝাবে চালু আছে এটা আমার দেখার প্রয়োজন নেই শরীয়ত আমি পেলাম পাওয়ার পরে যদি দেখি কোথাও চালু নেই এর এরপরেও আমাকে সেটা মেনে চলতে হবে এটা শর্ত নয় যে এটাই গোটা পৃথিবীতে চালু থাকতে হবে বা অমুক দেশে চালু থাকতে হবে বা অমুক মসজিদের ইমামকে করতে হবে তারপর আমি করব অনেক ভাই ক্ষেত্রে বলে থাকেন যে এটা করতে আপনি নিষেধ করছেন কিন্তু অমুক দেশে তো চলছে অমুক দেশে তো এটা করছে বহু সংখ্যক আলেম বহু সংখ্যক ব্যক্তি তো এটা করছে এই ধরনের অজুহাত দেওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন সোহরা আরাফ। তিন নম্বর আয়তে ইত্তাবেসিলা ইলেকুম তোমরা অনুসরণ করো ওই বিষয়ে যা তোমাদের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেটা ওহিনাজিল হয়েছে সেটা অনুসরণ করতে বলেছেন আমাকে অনুসরণ করার কথা বলা হয়নি যে অমুক দেশে যা চালু আছে সেটা অনুসরণ করো আমাকে বলা হয়নি যে অধিকাংশ মানুষ যা করছে সেটাই তুমি এটা বলা হয়নি আমাকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে নাজিল হয়েছে তারই অনুসরণ আউলিয়া এই ওহির অনুসরণ ব্যতিরিকে অন্য কোন অনুসরণ করো না কলিলমা তাদাক তবে হ্যাঁ অল্প সংখ্যক মানুষই এই কথা মেনে চলবে আমি যে নির্দেশ দিচ্ছি এই নির্দেশকে অল্প সংখ্যক মানুষই গুরুত্ব দেবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মর্মে মানুষ আহ্বান জানাতে চাই সমস্ত মানুষ আহ্বান জানাতে চায় যে আল্লাহর পক্ষ থেকে আসা শরীয়তটা আমি গ্রহণ করব আমি দেখতে যাব না কে মানছে আর কে মানছে না আল্লাহ রসুল সাল্লামকে পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে মা উহিয়া ইত্তাবে আপনার প্রতি যা নাজিল হয়েছে যা ওহি করা হয়েছে কেবল তারই অনাগত্য করুন তারই অনুসরণ করুন সুরায় আনাম একশো ছয় নম্বর আয়াত পঞ্চাশ নম্বর আয়াত সুরা আনাম আল্লাহরবুল আলমিন রাসুল সাল্লামের বক্তব্যকে উদ্ধৃত করে বলেছেন ইন ইলাইয়া আমি মোহাম্মদ কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয়েছে তো মোহাম্মদ সাল্লাম পর্যন্ত ওই ব্যক্তিত্বকে অন্য কিছু অনুসরণ করেননি অর্থাৎ আমি দোহাই দিতে পারব না এই মর্মে যে এতগুলো মানুষ আমুল করছে আমি আহ্বান জানাতে চাই এই মর্মে শরীয়ত অনুসরণ করতে গেলে যখনই আমি দেখব অধিক সংখ্যক মানুষ এটা আমুল করছে আর অল্প সংখ্যক মানুষ এটা আমুল করছে সুতরাং বেশি মানুষ যেগুলো আমল করছে সেটা আমাকে মেনে নিতে হবে এই পদ্ধতি ভুল এটা আল্লাহ নির্দেশ দেননি বরং সুরা আল্লাহ হক অধিকাংশ মানুষই হক জানে না আল্লাহর স্পষ্ট বক্তব্য যে অধিকাংশ মানুষই হকের অনুসরণ করে না আর আগের আয় বলা হল যে অধিকাংশ মানুষই আমার এই কথা মেনে চলবে না অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করবে তাহলে আমি বেশি সংখ্যার উদ্ধৃতি দেব কেন অর্থাৎ শরীয়ত মানতে গেম আমি সংখ্যা দেশ অঞ্চল ব্যক্তি বা স্থান কারো দোহাই দেব না এত সংখ্যা মানুষ আমল করছে এত সংখ্যা মানুষ আমল করে না মাঝহাব কারো উদ্ধৃতি দেব না কেবলমাত্র আমি অনুসরণ করবো শরীয়তের যদি দাবিটা ঠিক হয় অধিক সংখ্যক মানুষ যে করছে তাই আমি করবো তাহলে দেখতে হবে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইলাম তিনি ছিলেন একক ব্যক্তি আর তিনি একা হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিন তাকে মানব ইমাম হিসাবে স্বীকৃতি দেবেন ইব্রাহিম আল্লাহ একাই ছিলেন একাই শরিয়ত মেনেছেন তার প্রতি কেউ নি তাহলে আসে সেটাই সঠিক বেশি সংখ্যক জনগণ যার উপরে থাকবে সেটাই কি সঠিক না। আল্লাহ বলছেন আল্লাহ রাবুল্লা বলছেন নিশ্চয় ইব্রাহিম একা একটি উম্মত ছিলেন আল্লাহর কাছে একেবারে রুজু ছিলেন একনিষ্ঠ ছিলেন তিনি সুরায় না হল একশো বিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ইব্রাহিম আলমকে বলে দিয়েছেন আরও বলছেন ওয়াইজাল ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহরবুল আলমিন বহু বিষয়ে পরীক্ষা করলেন করার পরে সেই পরীক্ষায় তিনি পাশ করলেন সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন কলা ইন্নি জাইলুকালিনে ইমামা আল্লাহ রাহিম আমি তোমাকে সম্পূর্ণ মানবজাতির ইমাম বানাবো একাই চিত্তে এব্রাহিমের অনুসরণ করেছেন কাউকে তোয়াক্কা করেননি দুঃখজনক হলেও সত্য এটা আজকে আমরা কিন্তু এককভাবে শরীয়ত অনুসরণ করতে চাই না বরং সবসময় দেখি যে কোন দিকে বেশি লোক আছে। সেই দিকটাই অনুসরণ করার চেষ্টা করি আমি এখানে দর্শক মন্ডলীকে সচেতন করতে চাই আমি অধিক সংখ্যক লোকের অনুসরণ করতে গিয়ে যেন ভুলটা অনুসরণ না করি হ্যাঁ আপনি অনুসরণ করতে পারেন তাদের যারা শরীয়তের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খ রোপে এবং একটি শ্রেণী অবশ্যই থাকবে যারা কেবল মাত্র হকের উপরে অনুসরণ করবে হকের উপরে টিকে থাকবে এই শ্রেণীর মানুষ একটা থাকবে যদি আপনি খুঁজে বের করতে পারেন আলহামদুল্লা আমি যত জাতিকে সৃষ্টি করেছি তার মধ্যে একটি কাফেলা রয়েছে একটি দল বা একটি উম্মা রয়েছে ইহদন হক তারা হক পথে পরিচালিত হয় এবং ওই হক দ্বারাই মানুষের উপরে ইনসাফ করে মানে ওই হককে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে তাহলে স্পষ্ট বুঝা যাচ্ছে একটা শ্রেণী থাকবেই যারা হকের উপরে টিকে থাকবে কিন্তু এদের সংখ্যা যে বেশি হবে তা তো বলা হয়নি বরং এর বিরুদ্ধেই বলা হয়েছে আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বাদাল ইসলাম ও গরিবন ও সায়ু কামা পাদা ইসলামের সূচনা হয়েছে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে গরিব অবস্থায় প্রবাসীর লোকদের মাধ্যমে তাদেরকে কেউ চিন্ত না অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে শরীয়ত শুরু হয়েছে চালু হয়েছে কামা আবার ওই অল্প সংখ্যক মানুষের মাঝেই ফিরে যাবে ফল গুরাবা আর এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ আলহামদুলিল্লাহ আমি তো দেখব না যে অধিক সংখ্যক লোক আমল করছে কোনটা কোন কোন দেশে আমল চালু আছে এটা দেখার প্রশ্নে আসে না অল্প সংখ্যক মানুষও যদি টিকে থাকে হকের উপরে আমি তারই অনুসরণ করব সেই হকেরই অনুসরণ করব আমি দেখতে যাব না যে কট কোটি মানুষ আমল করছে আমরা অনেকটাই বিভ্রান্ত হই এবং আমরা চিন্তা করতে গিয়ে আমাদের নীতিভ্রম ঘটে আমরা বুঝতে অক্ষম হই যে কোনটা আমি মেনে চলবো সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনার এই ফাঁকে সংক্ষিপ্ত আপনারা দেখছেন পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা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 কাল সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 সালামু আলাইকুম রহমতুল্লাহি সমরিত দর্শক মন্ডলী আলোচনা করছিলাম যে আমি হকের অনুসরণ করব। সেই হকের অনুসারী রা কম হোক আর বেশি হোক কিন্তু কখনোই দোহাই দেব না যে বেশি সংখ্যক মানুষ যেটা করছে সেটাই আমি করব। আর এটাতেই সাধারণ মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলছেন আবুদাবুদ দ্বিতীয় খণ্ডের ছয় শত পৃষ্ঠা আমার উন্মতের মধ্যে একটা অবস্থা সৃষ্টি হবে যেমন সৃষ্টি হয়েছিল বানিস্রাইলের মধ্যে উদাহরণ পেশ করতে গিয়ে বলছেন ইন্ডা বান ইসরাফার্লা বান ইসরায়েলটা বিভক্ত হয়েছিল বাহাত্তরটি দলে আর আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তরটি দলে কুল্ল হুমফিন্ন ই তোয়াহিদা সবগুলোই জাহার নামে যাবে একটি ব্যতীত একটি ব্যতীত জাহার নামে সবই যাবে তাহলে অধিক সংখ্যক লোকের অনুসরণ আমি করবো কীভাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমাকে এখানে নিজেকে বিশ্লেষণ করতে হবে নিজেকে দেখতে হবে যে আমি কি করছি শরীয়ত অনুসরণ করছি কিনা অধিক সংখ্যক মানুষের অনুসরণ করতে গেলে আমি যে বিভ্রান্ত হবো এতে কোনো সন্দেহের অবকাশ নেই রাসুলকে আল্লাহ রব্বুল আলমেন বলেছেন ওয়াইন তাত আখতার যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে পথভুষ্ট করে দিবে অধিক অংশ মানুষের অনুসরণ করতে হবে এটা আল্লাহর নির্দেশ নয় আল্লাহর নির্দেশ হল হকের অনুসরণ করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসা দলির অনুসরণ করতে হবে বন্ধুরা আমার এখানে যে হাদিসটি অনুবাদ করছিলাম রসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবাহরাম যে ওই একটি দল কারা মানে হিয়া রাসুল আল্লাহ আল্লা ওই দলটি কারা যারা একটি যারা জাননাতে যাবে আল্লাহ আমি এবং আমার যে পথের উপরে আছি সেই পথের উপরে যারা থাকবে তারাই সেই জান্নাত অনুসারে হাদিস পেয়ে গেলাম আর একটি হাদিস আবুদে বর্ণিত হয়েছে যে সিন্তান্নার ওয়াহেদাতুন ফিল জানা বাহাত্তরটি জাহান্নে যাবে একটি যাবে জান্নাতে ওয়াহি জামা আহ সেইটাই হল জামাত বন্ধুরা আমার এই জামাতের কথা বলতে গিয়ে আমরা বুঝি যে যে দলে লোক সংখ্যা বেশি সেই দল না এবং মাসুদ রাজা এই জামাত কথাটার ব্যাখ্যা দিয়ে বলছেন যা সহি সনদে বর্ণিত হয়েছে তারিখে ইবনে আসাকির তেরো নম্বর খণ্ডের তিনশো বাইশ পৃষ্ঠা এবং মাসুদ বলছেন যদিও বা এই উপমহাদেশে একজন যদি থাকে তিনিও সেই জামাত তিনি সেই হকপন্থী এটাই হলো জান্নাতি দল সুতরাং আমি দেখতে যাব না যে কোন দলের লোকসংখ্যা বেশি কোন দেশের লোকসংখ্যা বেশি কোন আমুলটা বেশি মানুষ করছে এটা দেখার প্রশ্নে আসে না ওয়াহিয়াল জামাহ ওইটাই জামাত আর জামাত হলো হকের সাথে যেটা মিল আছে যদিও ওই জামাতের সদস্য ওই দলের সদস্য একজন হয় ইব্রাহিম আল্লাহাল্লামের মতন আমি একাই থাকবো আমি কখনো কোরআন সুন্নার বাহিরে আমুল করতে যাব না এরপরে আল্লাহ রসুল বলছেন তারা বিভিন্ন রীতি নীতি সৃষ্টি করবে শরীয়তের নামে যা শরীয়তের মধ্যে নাই কেমন ভাবে সৃষ্টি করবে সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি বুঝার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এই আকোয়টা কারা এই দলগুলো কোনটা কোন দল আল্লাহ রাসুল বলছেন তারা অনেক শরীয়তের নামে অনেক আহুয়া অনেক উদ্ভর জিনিস সৃষ্টি করবে ভুয়া জিনিস সৃষ্টি করবে যা শরীয়তে নাই। কেমন ভাবে সৃষ্টি করবে এবং এটা সৃষ্টি করে ছড়িয়ে দিবে সমাজের বুকে সর্বত্রই ছড়িয়ে দিবে কামায়তা যারা লাবিস মাহসিল আল্লাহ রসুল বলছেন शरे जेमन पक्स बैर हम जोड़ा को रग जेमन बाकी थे ना समस्त दलगल बैर अदिक संख्यक दल बेर समाज रंधे रंधे मदरसाएं मस्जिदे समाजे राजनीति अर्थनीति समाजनीति स्कूले विश्वविद्यालय कलेजे सब जगहते शरियतर नामे बहुत जिन तारा सृष्टि कर কোনো জায়গা তারা বাকি রাখবে না গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তারা চালু করবে রসুল্লা সাল আলাইসাল্লামের এই ভবিষ্যৎবাণীকে আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে চিন্তা করতে হবে যে আমি যে কথাটি বলছি অধিক সংখ্যক মানুষ যেটা আমূল করছে সেটাই করতে হবে এখানে প্রয়োজন হক কোনটা সেটাই অনুসরণ করব। আর এটা অনুসরণ যদি না করতে পারি তাহলে আমরা বিভ্রান্ত হবো এতে কোনো সন্দেহ অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমি বিনীত অনুরোধ জানাব। আমার দেখার প্রয়োজন নেই যে কতজন মানুষ আমুল করছে হক পেয়ে গেলাম মেনে নিলাম আমি যেখানেই থাকি না কেন সেখানে হকটা মেনে নিবো ষষ্ঠ নম্বর বিষয়ে আমি আর জিনিস বলতে চাই যে শরীয়ত অনুসরণ করতে গিয়ে অনেকে নাক ছিটকানি দেন এই মর্মে যে এইগুলো ছোটোখাটো ব্যাপার এইগুলো না বললে কি আছে না করলে কি আছে আল্লাহ হকবার আমি শরীয়তকে ছোটো খাটো বলতে পারবো না আমি ছয় নম্বর বিষয়ে দর্শককে আবার আহ্বান জানাবো যে শরীয়ত মানতে গিয়ে কখন আমি করবো না আমি কখনো তাৎছিল্য করবো না এইগুলো ছোটো খাটো বিষয় এইগুলো বলার কি দরকার এগুলো মানলেই কি না মানলেই কি শরীয়ত ছোটখাটো নয় ছোটখাটো বলে শরীয়তকে আপনি তাচ্ছিল্য করছেন কেন जखना चाह आज के छोटा क्योंकि सोन्द ग आलेम रक्त गे हजार हजार आलेम जेल खाटते কাউকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে ইতিহাস আছে কেবলমাত্র সালাতের মধ্যে রফলিয়া দিন করার কারণে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে সালাতে জোরে আমিন বলার কারণে তাকে জেলখানে আবদ্ধ করা হয়েছে আমি ছোটোখাটো বলবো কেন শরীয়ত কোনোটাই ছোটোখাটো নয় সাধারণ শরীয়ত মানতে গিয়ে আমি ছোটোখাটো বলবো না বন্ধুরা আমার আমি একটা উদাহরণ পেশ করতে চাই আগের এক আলোচনায় বলেছি আজকে সোননাথ মেনে চলা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে যখন আমি দাড়ি রাখার কথা বলছি যে রসুল দাড়ি ছেড়ে দিয়েছেন ওটা ছেড়ে দিতে হবে। এটা একটা সুননাথ কোনো নবী রাসুল দাড়ি ছোট করেছেন কেটেছেন চেঁচেছেন কোনো প্রমাণ নেই কিন্তু আজকে আমরা কেউ দাড়ি এক মুষ্টি রাখছি হাফ মুষ্টি রাখছি ইত্যাদি কথা কিন্তু রসুল সাল্লা কি কখনো তার দাঁড়িয়েছেন তার দাডি কি কেটেছেন কোনটা আছে এটা তো মিথ্যা হাতিটা জাল হাতে বর্ণিত হয়েছে সম্মানিত সদিমন্ডলী আমি বিনীত স্বরে আহ্বান জানাতে চাই শরীয় যেটা সেটা মানুন আমরা মাই না চেষ্টা করি দাড়ি রাসুল ছেড়ে দিতে বলেছেন আমি ছেড়ে দিবো এখন অপব্যাখ্যায় যাব না আর এটাকে আমি ছোটোখাটো ভাববো না আর একটা বিষয়কে খুবই ছোটখাটো বলা হয় সোননাথকে কবজ্ঞা করছি যখন আমি শিরিকের বিরুদ্ধে কথা বলবো যে আপনি আপনি কোনো জায়গায় গিয়ে নজর নেওয়াজ করবেন না মসজিদে মাদ্রাসায় নজর নেওয়াজ করুন সাদাকা করুন কিন্তু গাছতলায় স্থানে অন্যত্র গিয়ে নজর নেওয়াজ করবেন না তখন আপনি বলবেন যে এটা একটা ছোটোখাটো বিষয় কোনটি বড় সেটা সম্পর্কে বলবো না আল ইর কব্লা আল্লাহর সঙ্গে শরিক করা অথচ সেই শিরিকের বিরুদ্ধে আমি যখন বলছি তখন আপনি বলছেন ছোট খাটো আল্লাহ রব্বুল আলামী রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এটা বড় পাপ সিরিক তাবিদ ঝুলানো শিরক বালা আংটি ঝুলানো শিরিক আমি যখন বলছি তখন আপনি বলছেন ছোটখাটো যে না শরীয়তকে কখনো অপজ্ঞার ছোট খাটোর চোখে আমি দেখতে পারি না আপনি দেখতে পারেন না যেমন আর একটি খুব ছোটখাটো বিষয় খুবই ছোট বিষয় উল্লেখ করা হয় আগের আলোচনায় আমি বলেছি যে সলাতের মধ্যে যখন একজন ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে যে ব্যক্তি কাতারের মাঝে সিদ্র বন্ধ করবে হাদিসের শব্দটা সিদ্র আসছে এই সিদ্র বন্ধ করে পাশাপাশি পা মিলিয়ে দাঁড়াবে তার জন্য আল্লাহ একটি মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন বাইতান ফিল আর আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করবেন জাননাতে আল্লাহ কত সুন্দর একটা ফজিলত অথচ আমি বলছি যে এটা একটা স্বাভাবিক বিষয় এটা ছোটখাটো বিষয় না আমি ছোটখাটো বিষয় বলতে পারি না আমি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে চাই সুন্নাতকে আঁকড়ে ধরে আমি জান্নাতে যেতে চাই আমি সোননাথকে ছোট ভাট করলে অবজ্ঞা করব না আমি যে নীতি পেশ করলাম মূলনীতি পেশ করলাম পদ্ধতিগত দিক পেশ করলাম বন্ধুরা আমার শরীয়ত একেবারেই সহজ এবং ফজিলত পূর্ণ আমি এই সাধারণ কাজটি করলেও আমি নেকি পাবো জান্নাত পাবো এবং এই কাজের এত ফজিলত আল্লা রাসুল বললেন কেন কারণ এটা মানুষ করবে না মানুষ বলছে যে পরস্পরে দাঁড়িয়ে পায়ের সাথে পা লাগলে মর্যাদা নষ্ট হয় আর আল্লাহ রাসুল বলছেন রফলাহ আল্লাহ তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন আর আমরা বলছি মর্যাদা ক্ষুণ্ণ হয় এটা কিভাবে হতে পারে। তাহলে কি এই হাদিসটাকে আমি গুরুত্ব দেব না আমি শেষে আর হাদিস পেশ করতে চাই শরীয়ত কত সহজ আল্লাহ রাসুল বলছেন যে তারপর হাদিস সংখ্যা দশ হাজার দুইশ চল্লিশ নম্বর আল্লাহ রসুল বলছেন ইনামি थक धर्म से जुग, पंचाश जन शहीद पा नी पाई पंचाश जन शहीद हल्के रसुलर जुगे सहबीदे जुगे शहीद हवा तरग न এত বড়ো একটা ফজিলত সোন নাথের উপরে সোননাথকে ছোটো খাটো না বলে আমি বিনিতভাবে পৃষ্ঠের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো সোননাথের অনুসরণ করতে গিয়ে কোনোটাকে আমি কখনো ছোটো খাটো বলবো না বরং সোননাথ মেনে চললে আমি নেকি পাবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সোননাথ মেনে চলার তফিক দান করেন আমরা যেন কখনো ধোঁকাই না পড়ি যে শরীয় এত কঠিন জিনিস দেখুন বন্ধুরা আমার আলোচনার মাধ্যমে বোঝাতে চেয়েছি শরীয়ত অত্যন্ত সহজ এবং খুবই সহজ এবং কতটা নেকিপূর্ণ প্রত্যেকটি কাজ করলে আমি নেকি পাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন যেন এই সহজ শরীয়তকে সুন্দরভাবে মেনে চলার পদ্ধতি মেনে চলা তহফিক দান করেন আল্লাহম আমিন সুমানক আল্লাহ বিহামদিকা আসাদুল্লাহ ফিরুক ও আতবাইকা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ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 প্রতি শুক্রবার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরন সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে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 কোনো স্থানে ইসলামী পৃষ্ঠির বাংলা মানবতার সমাজ